পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষের জীবন আম্মা ইউমাবাদ গত দুই পর্বে আমরা আলোচনা করেছিলাম ইসলামের দাওয়াতের বিপরীতে কাফিরদের প্রতিক্রিয়া কি কি ছিল ব্যঙ্গবিত্রূপ চরিত্র হনন অপমান কুচ্ছা রটানো প্রলোভন চ্যালেঞ্জ হিংসা বিদ্বেষ কি করতে বাকি রাখেনি তারা সিরিয়তের এই পর্বে আমরা আলোচনা করব মাকি যুগে নেমে আসা কষ্ট ও ত্যাগ দিতীক্ষার গল্পগুলো কোনো সন্দেহ নেই প্রথম যুগের মুসলিমরা যে পরিমাণ কষ্ট আর ত্যাগ স্বীকার করেছিলেন তেমনটা আর কোনো প্রজন্ম করেনি তাই ইমানের দিক থেকে তারা শ্রেষ্ঠ একই সাথে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 যেন পশ্চিম আদর্শের সাথে ইসলামকে কম্প্যাটিবল বানানো যায় নিঃসন্দেহে এটা একটা গোমরাহী আমাদের সবসময় মনে রাখতে হবে সাহাবিদের ইসলামের বুঝ হচ্ছে সঠিক বুঝ কাজেই আমরা যদি সঠিকভাবে ইসলামকে বুঝতে চাই তাহলে সাহাবিরা হবেন আমাদের আদর্শ আলোচনা শুরু করা যাক ত্রিমিজি শরীফের একটি হাদিস দিয়ে সাহাযিন আবি ওয়াক্কা থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল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 शेटा तादेर कारेर होलो इमान। जीवन हल एक परीक्षा अल्लाह बार बार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 আল্লাহ ঠিকই জানেন একজন মানুষের মনে কি আছে কিন্তু বিশেষ পরিস্থিতিতেই কেবল আসল রূপটি প্রকাশ পায় সৈদ কুতুব্রাহিমহুল্লাহ বলেন মানুষের অন্তরে কি আছে তা আল্লাহ জানেন কিন্তু তিনি পরীক্ষা নেন কারণ তিনি চান ভেতরের অবস্থা যেন বাহ্যিকভাবে প্রকাশ পায় যা আল্লাহ আল্লাহতালা আগে থেকেই জানতেন এটা এজন্য যে মানুষকে যেন তার কাজের জন্য জবাবদিহি করা যায় নিছক আল্লাহ যা জানেন সেই জ্ঞানের জন্য জবাবদিহি মানুষের করা হয় না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 আবু বকর রাজিয়াল আনহোকে নিয়ে আমরা আগে আলোচনা করেছি তিনি ছিলেন কোরাইশদের মধ্যে বেশ সমাদৃত একজন ব্যক্তি কিন্তু ইসলামের জন্য তাকেও নির্যাতিত হতে হয় ঘটনাটা আমরা বর্ণনা করবো আল বিদায় নিহায় থেকে আবদুল্লাহ ইবিন মুহাম্মদ বলেন আবু মুহাম্মদ ইবিন ইমরান হজরত আইসাইদ আনহা সূত্রে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লা আলহিাসমের সাহাবিগন যখন একত্রিত হলেন তখন তারা ছিলেন ৩৮ জন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 এবং তাকে বেদম মারধর করে পাপিষ্ট উৎপা এবং রাবিয়া তার কাছে আসে এবং পুরোনো দুটো জুতো দিয়ে তাকে পেটায় সেগুলো দিয়ে তার চোখে মুখে আঘাত করে এবং তার পেটের উপর উঠে দাঁড়ায় তাকে এমনভাবে মারধর করা হয়েছিল তার নাক মুখ চেনা যাচ্ছিল না খবর পেয়ে বনতাইমে লোকেরা দ্রুত সেখানে হাজির হয় এবং মুশ্রিফদের হাত থেকে তাকে উদ্ধার করে একটি কাপড় দিয়ে মুড়িয়ে তাকে তুলে নেয় এবং তার বাড়ি তিনি পৌঁছায় সবাই ভেবেছিল আবু বকর হয়তো আর বাঁচবে না এরপর বনোতায়মের গোত্রের লোকজন মসজিদে ফিরে গিয়ে মুশ্রিকদের শাঁসিয়ে দিয়ে বলে আবু বকরের মৃত্যু হলে আমরা উতবা বিন রবিকে খুন করে প্রতিশোধ নিব এবার তারা আবু বকর রাজিয়াল্লাউ আনহুর কাছে ফিরে আসে এবং আবু বকর রাজিয়াল্লাউ আনহুর বাবা আবু কুহাফা ও বনুতায়মের লোকেরা তাকে ডাকতে থাকে একসময় তিনি তাদের ডাকে সারা দেন দিনের শেষ ভাগে তিনি কথা বলতে শুরু করেন এবং সর্বপ্রথম যে কথাটি জিজ্ঞেস করলেন তা হল রসুল্লাহ সাল্লুআালাম কোথায় তিনি কেমন আছেন এই পরিমাণ অসুস্থ অবস্থায় তার কাছ থেকে এই কথা শুনে তার গোত্রের লোকজনরা তাকে গালিগালাজ করে এবং একা রেখে চলে যায় তার তার মা উম্মুল খায়েরকে বলে যায় চেষ্টা করে দেখুন ওকে কিছু খাওয়ানো যায় কিনা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 কাফির ও পাপিষ্ঠের দল আপনার এই দুরাবস্থা করেছে আমি নিশ্চিত আশাবাদী যে আপনার প্রতি জুলুমের প্রতিশোধ আল্লাহ তালা তাদের থেকে নেবেন হজরত আবু বকর রাজিয়ালেন রসুল কেমন আছেন রাজু আনহা বললেন পাশে তো আপনার মা আছেন তিনি আমাদের কথাবার্তা শুনছেন আবু বকর রাজিয়াল আনহু বললেন তার জন্য কোন অসুবিধা হবে না উম্মু জামিল জানালেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সুস্থ ও ভালো আছেন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 এর উত্তর হল আবু বকর রাজিয়াল আনহু তিনি জানতেন ইসলাম হচ্ছে সত্য আর সত্য বলতে তিনি মোটেও দ্বিধাবোধ করেননি দুই রসুল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা আবু বকর দেখিয়েছেন বোধ করে সেটা আর কেউ দেখাতে পারেনি জ্ঞান ফেরার পর আবু বকরের প্রথম প্রশ্ন ছিল না আমার কি হয়েছে তার প্রশ্ন ছিল রসুলুল্লা সাল্লা কেমন আছেন তার পরিবার তার গোত্র তাকে নিয়ে চিন্তিত আর তিনি চিন্তিত রসুল নিয়ে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 কারণ সে তাদের গোত্রের এক সদস্যকে পিটিয়েছে হোক সে মুসলিম হিজবিয়া বা গোত্রবাদের কোন স্থান ইসলামে নেই তবে নিজ গোত্রে নিরাপত্তা যদি নিজে নিরাপত্তা ও ইসলামের উপকারে আসে সেখানে কোনো সমস্যা নেই চার সাহাবিরা সাহসী ছিলেন সত্যি একই সাথে তারা সতর্কও ছিলেন উম্মু জামির রাজিয়াল্লা আনহা তাই প্রথমে বলেছিলেন তিনি আবহাওয়ারকে চেনেন না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 কিন্তু বিলাল রাজিয়া আনহুকে সাহায্য করার মতো কেউ ছিল না সে সমাজে কোন আইন ব্যবস্থা বা কোর্ট ছিল না যে সেখানে গিয়ে বিলাল অভিযোগ পেশ করবে একটি হাদিসে প্রথম ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছিলেন জন সাতজন রসুল সাল আলিয়া আবুবকর রাজ আনহু আম্মার ইয়াসির রাজ আনহু তার মা সুমাইয়া রাজ আনহা সোয়াব রাজ আনহু বিলাল রাজিয়াল আনহু এবং মিক্তার রাজিয়াল আনহু বস্তুত আপন চাচার তত্ত্বাবধানের মাধ্যমে রসুল্লাহ সাল্লাইকে আল্লাহ তালা নির্যাতন থেকে রক্ষা করেছেন আর আবুহ রাজ আহকে রক্ষা করেছেন তার গোত্রের মাধ্যমে অন্যান্য সাহাবাদের তাদের গোত্রের মাধ্যমে মুশ্রিকগণ ধরে নিয়ে যায় এবং লোহার পোশাক পরিয়ে প্রখর রৌদ্রের মধ্যে দগ্ধ করতে থাকে অবশেষে হজর বিলাল রাজিয়াল আনহু ছাড়া অন্যরা মুশ্রিকদের ইচ্ছানুযায়ী বক্তব্য পেতে বাধ্য হয় কিন্তু হজরত বিলাল রাজিয়া আনহু আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে নিজের জীবনকে তুচ্ছ এবং অত্যাচার করতে করতে গলিতে ঘুরতে থাকে তিনি তখনও বলছিলেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক বিলাল রাজিয়া আনহু ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম এবং পবিত্র মনের অধিকারী বনুজুমাহ গোচ্চের উমাইয়া এবং ওয়াহাব এবং হুজাফা এবং তপ্ত রোদে তাকে মক্কার টেনে নিয়ে করে শুয়ে দিত এরপর সে একটি বড় পাথর আনার নির্দেশ দিত যা তার বুকের উপর রাখা হতো। তারপর তাকে বলতো মোহাম্মদকে অস্বীকার করে লাত ও উজ্জার পূজা করো। নতুবা তোর মৃত্যু পর্যন্ত এরূপ নির্যাতন চলতে থাকবে কিন্তু সেই কঠিন অমানসিক নির্যাতন ভোগরত অবস্থায়ও তিনি বলতে থাকতেন আহাদ আহাদ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 বিলালের বদলে আমি তাকে তোমাকে দিয়ে দেব উমাইয়া বলল ঠিক আছে আমি রাজি আবুকর রাজিয়াল আনহু বললেন সে এখন তোমার এ বলে আবুকর রাজিয়া আনহু বিলাল রাজিয়াল আনহুর বদলে সেই গোলাম তাকে দিয়ে দিলেন এবং বিলাল রাজিয়াল আনহুকে আজাদ করে দিলেন আর এভাবেই আল্লাহর ইচ্ছায় আবু বকর রাজিয়াল্লাহ আনহুর বরকতময় হাতে বিলাল রাজিয়াল আনহু অত্যাচার থেকে মুক্তি লাভ করেন আবুবক রাজি আনহু শুধু বিলাল নন আরো ছয় মুসলিম দাস দাসীদের মুক্ত করেছিলেন এবং হিসাম থেকে বর্ণিত তিনি মদিনা হিজরত করার আগে বিলাল রাজিয়াল আনহু ছাড়া আরো ছয়জন ইসলাম গ্রহণকারী গোলামকে আজাদ করেন বিলাল রাদিয়াল আনহু ছিলেন এদের সপ্তম ব্যক্তি তিনি আমির এবং ফুহাইরা রাজিয়াল্লাহ আনহুকে আজাদ করেন যিনি বদর ওহু যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বীরের মাউনার যুদ্ধে শহীদ হন তিনি উম্মে উবায়েস ও জিন্নিরা দাসিদয়কে আজাদ করেন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 আবু কর্লাহ বললেন সেটা তোমাদের ইচ্ছা উমারুল খাত্তাব ইসলাম গ্রহণের আগে বেশ কট্টর ইসলাম বিদ্বেষে ছিলেন তার একজন দাসী ছিল তিনি তাকে অনেক মারধর করতেন পেটানোর মাঝে কখনো থেমে বলতেন মনে করো না তোমার ওপর খুব দয়া এসেছে এই জন্য আমি তোমাকে পেটানো থামিয়ে দিলাম তোমাকে মারা বন্ধ করেছি কারণ আমি এখন ক্লান্ত তা না হলে আরো পেটাতাম তখন সেই দাসী দৃঢ়তার সাথে উত্তর দেন না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 কুরায়শদের মাথায় ধরছিল না তাদের চোখে এটা ছিল শ্রেফ টাকা নষ্ট করা আবু বাকরের বাবা আবুক এসে তাকে বললেন বাবা তুমি যে দাসদেরকে কিনে বিক্রি করছো ভালো কথা কিন্তু এরা তো সব দুর্বল অক্ষম দাস যদি আজাদ করতেই হয় তবে কেন শক্তিশালী সক্ষম দাসদের আজাদ করছো না তারা তো তোমাকে নিরাপত্তা দিতে পারত জবাবে আবু বাকর বললেন বাবা আমি তো এই কাজ আল্লাহর জন্য করছি অন্য কোন উদ্দেশ্যে নয় আবরের চোখে এই লোকগুলো ছিলেন তার আপন ভাইয়ের মতো তাদেরকে খাটিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করা তার উদ্দেশ্য ছিল না তারা দাস দাসী হতে পারে কিন্তু তারা ছিলেন দিনী ভাই দিনী বোন কোনো সন্দেহ নেই পৃথিবীর সমস্ত কাফের জাতি আর ধনদৌলত আর চাকচিক্যময় সভ্যতার দাম একজন মুসলিম কৃতদাস থেকে বেশি হতে পারে না দুর্ভক তাদের জন্য যারা সামান্য অর্থের বিনিময়ে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 আমি তাকে সুখের বিষয়ের জন্য সহজ পদ দান করবো সুর আয়াত পাঁচ থেকে সাত আল্লাহ তারা আরো বলেন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 দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে ছুটে যান নবীজির কাছে নবীজি যিনি সুখে দুঃখে সর্বতা তাদের পরম আশ্রয় পুরো ঘটনা খুলে বললেন তার কাছে আল্লাহ সুবাহ আল কোরআন করলেন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 বদলে গেলেন ইসলামের সংস্পর্শে একদিন জানলেন আল্লা রসুসাল্লু আলসালামের নবুয়তের কথা তিনি ইমান আনলেন বেশ কিছুদিন বিষয়টা গোপন রাখলেন কিন্তু একদিন কিভাবে যেন তার মা জেনে গেল মুসআ আর মুসাব নেই সে মুসলিম হয়ে গেছে এরপর মুসআবের গোত্র তাকে গ্রেফতার করে বন্দি করে রাখল এরপর থেকে মক্কার রাস্তায় মুস্তাবকে দেখা যায়নি দীর্ঘদিন একদিন সুযোগ বুঝে তিনি পালিয়ে গেলেন এরপর আবিসিনিয়ার হিজরতকারের প্রথম দলটির সাথে যোগ দিয়ে আবিসিনিয়া চলে গেলেন ইসলাম মুসঅকে বদলে দিয়েছিল যেদিন তিনি ইসলাম গ্রহণ করলেন সেদিন তিনি জাহিলিয়াতের লাক্সারি লাইফ স্টাইলকে বিদায় দিয়েছিলেন বন্দী মুসআর কোমল শরীর রুক্ষ ও শুষ্ক হয়ে গেল দুর্বল হয়ে গেল কিন্তু তিনি যতই অত্যাচারিত হচ্ছিলেন ততই তার অন্তরে ইমান বৃদ্ধি পেতে লাগলো।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 আমি মানুষকে পিতা সাথে সদ করার জোর নির্দেশ দিয়েছি যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরিক করার জোর প্রচেষ্টা চালায় যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই তবে তাদের আনুগত্য করো আমার দিকে তোমাদের প্রত্যাবর্তন অতপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে সুরা আন কাবুত আত সবশেষে আমরা আলোচনা করব খাব্বাব এবেন আল আলাতের কাহিনী খাব্বাব ছিলেন একজন কামার বনুখোজা গোত্রের উম্মে আনমার নামের এক মহিলার অধীনে কাজ করতেন ভালো তরোয়ার আর বর্ম বানাতে পারতেন খাব্বাব তাই উম্মে আনমারের বেশ লাভ হয়েছিল খাবের মাধ্যমে কিন্তু সেই লাভ স্থায়ী হয়নি একদিন ইসলাম গ্রহণ করলেন আর সেটা জানাজেনি হয়ে গেল শুরু হলো ভয়াবহ সব টর্চার সেশন সমানে শুরু হল মারধর কামারখানায় হাতের কাছে যা কিছু আছে তা দিয়ে বেধরক পিটুনি মারতে মারতে এক সময় খাব্বাবকে তারা ধরে নিয়ে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 আমি আমার নিজের মাংস পোড়ার শব্দ পেতাম চর্বি পোড়ার গন্ধ পেতাম মুশ্রিকরা সম্মিলিতভাবে খাব্বাবের উপর অত্যাচার চালালেও উম্মে আনমার ছিল সবার চেয়ে এক ডিগ্রি ওপরে খাব্বাবের মাধ্যমে তার ভালোই আয় রোজগার হচ্ছিল কিন্তু উম্মে আনমারের কুৎসিত অন্তরে ইসলামের প্রতি ঘৃণা এতটাই তীব্র ছিল যে সে নিজেই খাব্বাবের উপর নিষ্ঠুরভাবে টর্চার করত লোহার পাত গরম করে খাব্বাবের মাথায় চেপে ধরত এই দানবী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 কিন্তু তবুও তাদেরকে দিন থেকে বিচ্যুত করা যায়নি আর তোমরা তাড়াহড় করছ আল্লাহর কসম আল্লাহ অবশ্যই তার দিনকে বিজয় দান করবেন আর অচিরেই এমন এক সময় আসবে যখন একজন মুসলিম মুসাফির স্নান থেকে হাদার আহম পর্যন্ত সফর করবে কিন্তু তার মনে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না এই হাদিসের ব্যাপারে শায়েক সালমান আল ওদার একটা চমৎকার মন্তব্য আছে তিনি বলেন আল্লাহ রসুল কেন তার সাহাবীর সাথে এমন শক্তভাবে কথা বলেছিলেন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 সাহায্য আসতে হয়তো বা স্বস্তির আগে আছে কষ্ট নবীদেরকেও কঠিন পরীক্ষা সম্মুখীন হতে হয়েছিল কিন্তু শেষ পরিণতি ছিল সুখের আল্লাহ বলেন সু অনিল কৌমিল মজেরিমিন কি যখন পয়গম্বর্বন নৈরাশ্যে পতিত হয়ে যেতেন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 এই প্রসঙ্গে আল্লাহ আয়াত করলেন আসর আই তল্লিক উন্নদ অলবিত হইম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 এটা ঠিক নয় সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার শাস্তি দীর্ঘায়িত করতে থাকব সুরা মারিয়াম আয়াত্তর থেকে আশি আর খাবের নিষ্ঠুর অত্যাচার চালানো আনমারের পরিণতি নয়। আল্লাহ জল তার কাজের উপযুক্ত ফায়সালা করেছিলেন উম্মু আনমার মারা গিয়েছিল এক অদ্ভুত রোগে ভোগে প্রচন্ড মাথার যন্ত্রণা তাকে উন্মাত করে দিত কোনোভাবে এই যন্ত্রণা কমত না তীব্র যন্ত্রণায়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 বহু আগের যুগের মুমিন্দরা যে কন্টকাকীর্ণ পথ অতিক্রম করেছেন সাহাবিদেরকেও সেই একই পথ পার করতে হয়েছে আমাদেরকেও সেই পথই পারে দিতে হবে রসুল্লাহ সাল্লা চেয়েছিলেন তার উম্মাহ হবে সবার সেরা তাই পূর্ববর্তী জাতিরা যদি দিন কায়মের পথে ধৈর্যশীল হয়ে থাকে তবে তার উম্ম যেন আরো বেশি ধৈর্যের পরিচয় দেয় পূর্ববর্তী জাতি যদি শক্তিশালী হয়ে থাকে তবে এই উম্মাহ যেন তার চেয়েও বেশি শক্তিশালী হয়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 অন্যান্য সম্পর্কেইন মিডিয়া ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডবুড ফেসবুক ডট কম সম্পর্কে রেইনডস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডবল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ 2015